ইসলাম একটি সুন্দর ও পূর্ণ জীবন ব্যবস্থার মানব জীবনের প্রতিটি চাহিদা পূরণে রয়েছে এর যথেষ্ট ভূমিকা সভ্যতা ও সংস্কৃতির ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয় সত্যমিথ্যার লড়াই যেমন চিরদিন অন্ধকার ও আলোর লড়াইও তেমন সর্বকালে একবিংশ শতাব্দীর এই ক্রান্তি লগ্নে যখন অপসংস্কৃতির ঝুঁড়ো হাওয়ায় সুস্থ সংস্কৃতির মশালগুলো নিষ্প্রাণ প্রায় ঠিক এমন এক কঠিন মুহুর্তে দীর্ঘ প্রতীক্ষার পর অক্লান্ত পরিশ্রম ও নিরবিচ্ছিন্ন সাধনার মাধ্যমে জাতিকে সুস্থ ধারার সংস্কৃতি উপহার দিতে স্বল্প সময়ে সারাদেশে আলোড়ন সৃষ্টিকারী ইসলামী সাংস্কৃতিক সংগঠন শানে মাদিনার শিশুশিল্পীদের কণ্ঠে এবারের অ্যালবাম আমারই মনেতে না।